উমার ইবনু খত্তা রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি এক জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে সুরা নাহল তিলোয়াত করেন এতে যখন সজদার আয়াত এল তখন তিনি মেম্বার হতে নেমে সাজদা করলেন এবং লোকেরাও সাজদা করলো এভাবে যখন পরবর্তী জুম্মা এলো তখন তিনি সে সুরা পাঠ করেন এতে যখন সজদার আয়াত এল তখন তিনি বললেন হে লোকসকল আমরা যখন সজদার আয়াত তিলোয়াত করি তখন যে সাজদা করবে সে ঠিকই করবে যে সাজদা করবে না তার কোনো গুনাহ নেই তার বর্ণনায় বর্ণনাকারী বলেন আর উমর রদিল্লাহ তালাহনও সাজদা করেননি নাফি রহমতুল্লা আলহী ইবনু উমর রদুল্লাহ আল্লাহ্ন হতে আরো বলেছেন আল্লাহ তালা সাজদা ফরজ করেননি তবে আমরা ইচ্ছা করলে সাজদাহ করতে পারি